গলা যদি ভিজা না থাকে তো এরকম আর যদি এলম গলা ভিজা মানে একটু এলম যদি থাকে মুস্তাহুল হাদিস হাদিস সম্পর্কে তাহলে গলা আছে বুঝতে সুবিধা হয় আর যদি নতুন নতুন ব্যক্তি হয়তো একবারে শুকনো মুড়ি বাসি পেটে খাওয়ার মত। खबर रोदी मत हादिस आहदर कैक किसी मशहूर अजीज गरीब तो मशूर आजीज गरीब प्रकरण रही सब ग আহাত বলে খাবরুল আহাদ খাবরে আহাদ মকবুল তার সাথে খাবরে আহাত একজন দুজন তিনজন বর্ণনা করেছে কিন্তু হাদিস মরদুদ হইতে পারে প্রত্যাখ্যাত হইতে পারে সেজন্য বলছে প্রত্যাখ্যাত নাই মকবুল গ্রহণযোগ্য ग्रहण जो्य शर्तो नेक मजलिस दिन घिर बहुत जहान नाम सम्पर्क जाना सम्पर्क बनाए हुफर शाह जहां नाम के कुप्रबृती ঘিরে রাখা হয়েছে ঘিরে রাখা হয়েছে আর হাত ঢুকাইতে হবে নামাজ পড়তে হবে ঠান্ডায় গোসল করতে হবে ঠান্ডায় উজু করতে হবে স্বপ্ন দোষে গোসল করতে হবে ভোর রাত্রে হ্যাঁ আজ বেনামাজি সকাল রাস্টের সময় রোদলে গোসল করছে বেনামাজিবে গরমের সময় জোহরের সময় মুখে পানি নেওয়া যায় না ওই সময় উজু করতে হবে ওখান থেকে আসছে বাবটিয়াল থেকে বিল কারায়ন যা ঘেরে রাখা হয়েছে বিল কারায়ন কারিনাতুনের বহু কারিনা মানে লক্ষণ বেশ কিছু লক্ষণ দিয়ে ঢাকা বা ঘেরা এমন হাদিস যে হাদিস হচ্ছে তাহলে ওয়াহেদ খাবরে ওয়াহেদ মানে গ্রহণযোগ্য তার উপরন্ত হাসান ধরেন হাসান হাদিস এবং তাতে বেশ কিছু লক্ষণ দেখছি হাদিসটি সহি হওয়ার তাহলে ওর মর্যাদা বাড়বে না বাড়বে না বাড়বে মর্যাদা বাড়বে যেমন একটি লোক লোকটি কোনদিন আর তারপরে লোকটি এসে এমন ভাবে বলছে ঘটনাটি যে এই তার ভঙ্গিমা দেখে মনে হচ্ছে এটা হচ্ছে কারাইন কারি না লক্ষণ এই লক্ষণ দেখে মনে হচ্ছে যে না মিথ্যা বলতে পারেন এই সময় এই সময় এইভাবে বয়ান করছে কথা কখনো মিথ্যা হতে পারে না এগুলো হচ্ছে কারায়ন যদি তাতে টাই না মানে লক্ষণ পাওয়া যায় তাহলে সে হাদিসের আরো বেড়ে যায় এই কথাটি এখানে আল মোহতাহ বিল কার বলছে মকবুলের প্রকরণগুলি গুলির শেষখানে সমাপ্তিতে খেতাম মানে সমাপ্তি মকবুলের প্রকরণগুলির সমাপ্তিতে আমি সন্ধান করব। ফিল খাবারে ওই হাদিস সম্পর্কে যা হচ্ছে গ্রহণযোগ্য বলছে যে বেশ কিছু লক্ষণ দিয়ে ঘেরা আল মোহতাবিল কারণ এর উদ্দেশ্য হচ্ছে মানে এর হচ্ছে এমন এক হাদিস খাবার মানে যাকে ঘিরে রয়েছে আহাতা মানে ঘিরে থাকা আহাত যাকে সামিল রয়েছে মিনাল অমর যায়দা অতিরিক্ত বেশ কিছু বিষয় অতিরিক্ত বেশ কিছু বিষয় কিসের উপর অতিরিক্ত আলামায়াতাল্লা বহুল মাকুর মিনা সরুদ मकबुली रही शर्त अतरिक्त किस घिरेगी के बला है कारायन लक्षण जहाँ हादीस के, के घिरे आ মানে শক্তিশালী করে ও তাজ আল্লাহ মিজ আতন আলি আকবর আল খালিয়া আলিহা তাজু মিজা এবং তার বৈশিষ্ট্য সৃষ্টি করে দেয় হাদিসের আর একটি হাদিস দেখছি যে খাবরে ওয়াহেদ গ্রহণযোগ্য কিন্তু তাতে বেশ কিছু কিছু লক্ষণ দেখি নেই তাহলে এর উপর এই হাদিসটি কি হয়ে যায় হ্যাঁ বলছে যে এর বৈশিষ্ট্য এর মধ্যে তৈরি হয়ে যায় लक्षण गई जखशिष्ट तैरी जेहू आलिहा हादीर ओपरस प्राधान्य पे जा प्राधान्य पे जा তাহলে একটি হাদিস আর একটি হাদিস কখন হবে যখন দেখা যাবে একটি মাসলায় দুটি হাদিস এসছে দুটি খাবারের ওয়াহেদ এটিও খাবরে ওয়াহেদ আর এটিও খাবরে ওয়াহেদ কিন্তু এই খাবরে ওয়াহিদে কোন রকমের লক্ষণ দেখছি না তার মধ্যে বেশ কিছু বৈশিষ্ট্য তৈরি হার কিন্তু এই হাদিসটি তো লক্ষণ দেখছি তাহলে যে হাদিসের লক্ষণ আছে শক্তিশালী হওয়ার সেই হাদিসকে প্রাধান্য দিতে হবে যদি সমন্বয় না করতে পারি সমন্বয় করতে পারছি না তখন এই হাদিস আমল করবো ওই হাদিসকে ছেড়ে দেবো আমি মোদিনাই নিস্লামের সামনে মসজিদ নবী দোহরা একামত নবী সাল্লি সাল্লাম আবু মাহজুরাকে যখন মক্কার কাবা শরীফ নিযুক্ত করলেন কাবা শরীফ মক্কা বিজয়ের পরে অষ্টম হিজড়িতে তখন থেকে তিনি দিয়েছেন আবু মাহাজুরা অত্যন্ত তার কণ্ঠ সুর খুব সুন্দর ছিল তাকে মজার মারি ছিল যুবক ছিলা ফিরাও সহি বিলালের জন্য দিনে দিতেন দীর্ঘ দশ বছর ধরে সেটাও সহি এখন এই দুটোর মধ্যে কোনটুকে প্রাধান্য দেব এক হচ্ছে যে দুটোর আমল করে এটাও কখন করে ওইটাও কখনো এটা আর একটা তৈরি হচ্ছে না অগ্রাধিকার দেওয়া সৌদি আরব দেখেন তার সাথে সাথে মোহতাবিল কারণ বেশ কিছু লক্ষণ আছে যেটা একরা একামতকে দোহরা একামতের উপর প্রাধান্য সৃষ্টি করে দেয় তার একটি হচ্ছে আজকে উল্লেখ করেছিলাম কোন আলোচনায় দশ বছর ধরে নবীল আরো কিছু দিক আসতো হ্যাঁ নবী সাল্লাহিস্লাম কোন মসজিদে এমন ছিলেন মসজিদ নবির এমন ছিলেন কখন মাত্র কয়দিন মক্কায় থেকেছেন তারপরে একজনকে এমতের দায়িত্ব দিয়ে চলে এসছেন ওখান থেকে ঠিক আছে না तो यी के बला है महत्वलान बल्ला हामबेल पढ़े आहलिद्लाम बस अल्लाह बदबानी पढ़े दो सही क्यों एक बेसू लक्षण आता शक्तिशाली हार्दे अल्लाहबाइदबानी बुखारित যে ফরজ নাময় সম্পর্কে আবহাওয়া জিজ্ঞাসা করেছেন দৈনিক যে যা করতেন নবী সালাম সে সম্পর্কে জিজ্ঞাসা করেছেন এবং নবী সালের সুবাহা কাপড়ে এই কথা বলেনি বলেছেন আল্লাহবাহ বোনীন খা পড়ি এম আমি তাড়াতাড়ি করবে এখানে আল্লাহাবাঈদবানি পড়লে তুষারভ হাটে শেষ করে ফেলবে ততক্ষণ তাই না সুমানা পড়ে এইভাবে বেশ কিছু হাদিস আসবে যেখানে দুদিকে এটা আমল করি কারণ কারণ এটা বেশি শক্তিশালী এতে বেশ কিছু লক্ষণ আছে তার কারণে এতে বেশি শক্তি পাওয়া যাচ্ছে সুতরাং এর উপর আমল করি এই ক্ষেত্রে সহিফ যখন সহিফ হয় প্রশ্ন এই লক্ষণগুলি গুলি কখন গ্রহণযোগ্য প্রধান যখন দুই দিকে কিন্তু একদিকে জয়ীফ আর একদিকে সহিদ তখন জয়ীফই ছেড়ে দেব যেমন আমিন আসতে বলা প্রশ্ন উঠেন আমিন জোরে বলার সাথে তুলনা করা জয়ীফ রফায় দেন না করা আর রফায় দেন করা রফায় রফায় দেন করা নামাজ পড়া সহি জয়ীফ জৈফ ছেড়ে দেবো খাবরে ওয়াহেদ গ্রহণযোগ্য মকবুল এবং যাতে বেশ কিছু লক্ষণ রয়েছে সেগুলির আল খাব আল মকবুল আল মোহতাবুল কারণ এমন আদিস जा मसान जा जामाम जा जा बुखारी, तासा। तासा। बुखारी मुस्लिम बर्णनास बुखारी मुस्लिम क्षेत्र जमन बुखारी बुखारी मुस्लिम তাতে বেশ কিছু লক্ষণ আছে শক্তিশালী হওয়ার তার মধ্যে একটি হচ্ছে এক নম্বর জালাল ফিহাজা শান ইমাম মুসলিমের এই হাদিসের বিষয় ফিহাজা শান মানে ফান এই বিষয় এই হাদিসের বিষয়ে তাদের কি হওয়ার এমামি এবং মুসলিমের সহি হাদিস কে যেগুলি সহি নাই সেগুলির ওপর তামিজ মানে পৃথক করার ক্ষেত্রে বা চিহ্নিত করার ক্ষেত্রে তাদের তারা অনেক আগে ছিল এই ক্ষেত্রে তারা পার্থক্য করার ক্ষেত্রে মুসলিমের এই দুই কিতাবকে সমস্ত হাদিসের কিতাবের উপর কি করেছেন প্রাধান্য দিয়েছেন এবং সাদরে গ্রহণ করেছেন বলেছেন করান এখানে স্থান হচ্ছে তারপর হচ্ছে মুসলিমের লক্ষণ আল কাসেরাত বলছে এই যে পুরো উম্মতের অলমাই কেরাম বুখারি মুসলিমকে সাদরে গ্রহণ করেছে কোরআনের স্থান দিয়েছে दस दस जन बर्णन कार्य आज मत पोछायनदक सनद हम शक्त हैनदे शक्ति हादी और देसी हादिस कसलिम आज কোনটা বেশি শক্তিশালী বুখারে মুসলিমে থাকাটা বেশি শক্তিশালী কারণ এই বুখারী দিয়েছেন বলছেন কথা হাজার তালাকি এই যে তারা অলমাইকেরামরা তালাকি মানে গ্রহণ করা গ্রহণ করেছেন সাদরে বুখারি মুসলিমকে কোরআন পরে এই একটি বিষয় ওহাদাহ আকুয়াফি এফাদাতের এলমে নিশ্চিত জ্ঞান দেওয়ার ক্ষেত্রে যেই সনদ মতাহতের পর্যন্ত পৌঁছায় না মতামতের পর্যন্ত পৌঁছায়নি কিন্তু অনেক সনদ আছে অনেক সূত্র আছে তাতে শক্তিশালী হইল কিন্তু তার চাইতে বেশি শক্তিশালী কোন হাদিস যে হাদিস বোখারি মুসলিম আছে এবং কবুল করেছে সাদরে তারপরে লক্ষণ দিয়ে ঘেরা আর এক রকম হাদিস কয়ের পরে মত না তার বিভিন্ন সনদ রয়েছে আর সমস্ত সনদ গুলি বর্ণনাকারীদের দুর্বলতা থেকে এবং আভ্যন্তরীণ রোগ দোষ থেকে এল হ্যাঁ মুক্তি এইরকম হয় তাহলে ওই হাদিস আছে আর কিছু লক্ষণ পেলাম হ্যাঁ প্রাধান্য পাওয়ারুল আইমাত হাদিস ওয়াহেদ এবং গ্রহণযোগ্য তার সাথে সাথে প্রাধান্য পাওয়ার জন্য করি না লক্ষণ আমি পাচ্ছি কি লক্ষণ এমন হাদিস बयान करेंपारा साधारण मानस बयान करण प्रना बुझा अपना साधारण मानु बयान कर একটা ঘটনা এসেছে আপনি শুনলেন আরেকজন সাধারণ লোকের কথা হইলেন শুনেছে শেখ আলম বলছে আমাকে কথা বোঝা গেছে দেখেন পার্থক্য হল না আমাদের সূত্রে পার্থক্য আছে শেখ আর শেখ শাইখ থেকে শেখ শাইখ থেকে শেখ ঘটনা শোনাচ্ছে তাহলে এখানে অবিশ্বাসের ব্যাপারটি অনেক দূরে ঠিক তেমনই উদাহরণ দিয়ে দেখেন বুঝাচ্ছে কিভাবে একটি সনদ থেকে আসেনি অনেকগুলি সনদ থেকে এসছে এবং হাদিস করেছেন ইমাম আহমদ চারজন এমামের একজন এমাম এবং হাদিসের এমামদের মধ্যে প্রখ্যাত ইমাম আহমদ এমাম আহমদ যেহেতু পরবর্তীতে এমাম সাফির পর এমাম আহমদের এমাম সাফি একটি হাদিস বর্ণনা করেছেন এমাম আহমদ খাবরি আহাদ থেকে আর মকবুল গ্রহণযোগ্য হইল অন্যান্য হাদিস চাইতে অনেক বলিষ্ঠ প্রাধান্য পাওয়ার যোগ্য কারণ হাদিস যেমন তেমন লোকে বয়ান এমাম আহমদের মতো ইমাম মহাদিস বয়ন করেছেন যার ছয় লোক হাদিস আর তার ওস্তমাম শাহি থেকে ছাত্র বয়ান করেছে মতো যোগ্য নয় কিন্তু তিনিও বিশ্বস্ত ব্যক্তি ওয়াইউ শাহর ইমাম শাহি এমাম শাফি থেকে বর্ণনা করেছেন ইমাম মালিক থেকে যখন এমাম শাফি হাদিস বর্ণনা করেন তখন আরো তার সাথী সঙ্গী আছে যতগুলি আছে গ্রহণযোগ্য সেসব চাইতে বেশি প্রাধান্য পাওয়ার যোগ্য আর যাহু মানে অধিক প্রাধান্য পাওয়ার যোগ্য আর আজ আল খাবুরতে পাওয়ার হাদিসের বিপরীত হয় দ্বন্দ্ব দুই হাদিস দ্বন্দ্ব হয় তাহলে কোন হাদিস কে প্রাধান্য দিতে হবে হ্যাঁ কদ্দম আল ওই হাদিসকে প্রাধান্য দিতে হবে আল মোহতাবিল যে হাদিসে বেশ কিছু লক্ষণ রয়েছে আবার তরজমা করি বলছে সাথে গায়ে অন্য আরেক হাদিসের সাথে মীরাল আখবরী মকবুলা কিন্তু হাদিস হচ্ছে হাদিস মকবুল তাহলে পদ্যমাল খাবুর ওই হাদিসকে প্রাধান্য দেওয়া হবে যে হাদিস বেশ কিছু লক্ষণ দিয়ে ঘেরা প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে যেমন উদাহরণ দিলাম আশা করি স্পষ্ট ও হাদিস মারদুদ না নাসেখ মনসুখ আছে হাদিস রহিত হওয়া তারপরে ইনশাল মারদুদ হাদিস জয়ীফের জয়ীফ জালের কিসিম শুরু হবে যেগুলি জানা বেশ জরুরি আমাদের মানে লক্ষণগুলি হ্যাঁ লক্ষণ করেছে আরো কিছু লক্ষণ আছে যেগুলো হয়তো সূক্ষ্ম বর্ণনা করা হচ্ছে সেই শহর থেকে অন্য শহরের লোক ছাত্ররা এসে কখনো হজে এসছিল এসেছিল এসে শিখে গেছে কিন্তু বিরোধী হাদিস বয়ন করছে ছাত্র যে যারা স্থায়ী ওস্তাদের শহরে বসবাস করে তাদের থেকে ভিন্ন বয়ান করছে কারা হাদিস উল্টো কথা একটা এরা বলছেন না না তোমার কথা ঠিক নয় কোনটা ঠিক যারা সাত দিন থাকে তারা বেশি জানে এইরকম হাদিসের ক্ষেত্রে হয় মদিনার ওস্ত এমাম মালিক তার কাছ থেকে যারা শিখেছে মদিনাবাসী ছাত্র আর দেখা যাচ্ছে কোনটাকে নেব যারা শহরের সময় ওস্তাদের কাছে থাকে তাদের কথা নেওয়া যাবে বিরোধী হাদিস যদি এমন হয় যেটা জয়ফ তারা মানে যেটা বয়ন করছে তাহলে বিরোধী জৈফ যদ তারা যদি নির্ভরযোগ্য না হয় কিন্তু তারা যদি হয় তারা যদি নির্ভরযোগ্য আদল হয় সহি সমন্বয় করার চেষ্টা করতে হবে সমন্বয় যদি না হয় তাহলে সনদের দিক দিয়ে সহি হলেও এটিকে প্রাধান্য দিতে হবে হ্যাঁ যেমন একারা একামত দোহরা একামত জৈফ তো বলতে পারছি না ধরে একামত সনদের দিক দিয়ে সহি তো কি বলবো আমল কেন আবার একারা একামত সারা জীবন করছে তার জি দিচ্ছে এটাকে প্রাধান্য দেওয়া বলা হচ্ছে এটাকে বিসমিল্লাহ জোরে বলা শুধু সাফি মজহবের মত এই সম্পর্কে সহি হাদিস নেই এই সম্পর্কে সহ হাদিস নেই বরং আসতে বলার ওনার একটু লোক আছে উনি আলহাসার লোক আলহাসাই সাফি মজাবে কিছু লোকের আছে যার মধ্যে উনি একজন মনে হয় আর ওনার ওইভাবে তাহকিক নেই তদন্ত গবেষণা নেই সুতরাং উনি মাঝে মাঝে এগুলো আমল করেন যেটা সন্ন্যদের খেলা সাহাবাইকার আবুবাক্কা হাদিসা আছে আবু বাকর উমারুন উচ্চ স্বরে পড়তেন খেলাপ করলো উঠাবে না বরং সাতটি অঙ্গে সেজদা করা সাতটি অঙ্গে সেজদা করা কি আজম সাতটি হাড়ের উপর আমাকে আদেশ করা হয়েছে এটা একটা ফরজ আর হাঁটু হইলো পাঁচটা হইলো আর দুই পা হইলো না পা উঠিয়ে দিলে সবসময় যদি উঠিয়ে থাকে অথচ স্মরণ হচ্ছে না ফরজ ছুটি গেল এমন সাহেব না এমন সাহেব করে না মনে হয় এমন করে বলিস সাহেব না ভুল হয়তো পুরো মানুষ গাফিলতি না দেখতে থাকেন যদি কারোর শরীর চুলকায় চুলকার মাসলা হারি নাই ফেকার কে আছে যদি শরীর এত বেশি চুলকায় ওই সময় যদি একটু চুলকে দেয় তাহলে মনটা ঠান্ডা হয়ে যা হবে তাহলে চুলকে দেয় ভালো কিন্তু যদি না চুলকায় তাহলে ওই দিকে চলে গেছে ছটপট কখন সালাম ফিরবা বড়ি কখন সালাম চুলকা বড় নামাজ হবে না তার খালি ওই মন লাগা কখন নামাজ সালাম ফিরবো এই জন্য বলা হয়েছে কামড়িয়েছে যদি ওই জায়গাটা একটু যদি চুলকে দেয় তাহলে পরে আরাম পাবে বাকি নামাজটা খুশু ফুটুর সাথে হবে এত চিন্তা করবে না এত চিন্তা করবে মেরে দিবে মেরে দেওয়া চাই যা কষ্টদায়ক জানোয়ারকে মারা যান নামাজের অবস্থায় মারা যাবে নামাজের অবস্থায় কষ্ট কষ্টদায়ক জীবজন্তু মারা যাবে রূপা মানে চাঁদি রূপা রূপা ব্যবহার কার জন্য পুরুষ না মহিলা পুরুষের জন্য না পুরুষের জন্য শুধু আংটি যাইজ হ্যাঁ রূপা চাঁদের একটা আংটি শুধু যাইজ আছে স্বর্ণের জায়জ না হারাম। কিন্তু রূপা নবীম চাঁদের আংটি ব্যবহার করেছেন এই একটা চাঁদি আংটি ব্যতিক্রম জায়জ আছে আর বাকি আমাদের দেশের ছেলেদের নাবালক ছেলেদের বিছা আমরা কি বলেন বাড়ি থেকে পাই ওখান থেকে পাই দ্বিতীয় তৃতীয় দিতে হয় বাড়ি থেকে কিন্তু প্রথমটাকে তো দিতে হয় না ওখান থেকে পাই আমার মনে হচ্ছে আমার কোনো কয়েক কালে মনে হয় আমার আম্মা বলতো যে অনেক বড় স্বাগল হয়ে যাবে যে এটা তোর এটা তোর নানির দেওয়া